আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না বিশ্বাস করও এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো করতে মাথা নিচু আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো করতে মাথা নিচু ভাল লাগে না ভাল লাগে না ভাল ভাল লাগে লাগে না, না। আমার অভিভাবক যাদের ভাবি তারাই মারে লাথি দুঃখে আমার বুক ফেটে যায় একলা বসে কাঁদি অভিভাবক যাদের ভাবি তারাই মারে লাথি দুঃখে আমার বুক ফেটে যায় একলা বসে কাঁদি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 ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না আমার যখন থেকে বুঝ হয়েছে দেখছি সহিংসতা রাজনৈতিক জিঘাংসা আর চরম নিঃসিংসতা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 ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না ভাল লাগে না বিশ্বাস করো এখন কোন কিছু ভাল লাগে না করতে তো করতে মাথা নিচু ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না সোনার বাংলা নেই যে এখন কি যে বলিত বিবেক যারা বলি দিল তারাই সাজে নেতা সোনার বাংলা নেই যে এখন কি যে বলিত বিবেক যারা বলি দিল তারাই সাজে নেতা ভালো মানুষ আসবে কবে দেখব ভালো মানুষ আসবে কবে দেখব সুশাসন নেতা নয় নীতি নীতিশোধন বড্ড প্রয়োজন আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর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 फल लगे ना अमर फल लगे ना